দি এল্প অ্যান্ড দ্য শ্যুমেকার বহুকাল আগে এখানে বাস করত একজন মুচি এবং তার স্ত্রী ওই মুচি তার জীবন অতিবাহিত করতো নতুন নতুন জুতো বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করে ওর এত পরিশ্রম করা সত্ত্বেও ও নিজের ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে আয় করতে পারতো না কোনো মতে টেনে তাদের সংসার চলতো অবশেষে এমন দিন আসে যখন ওই মুচির হাতে একটাও টাকা পয়সা থাকে না নতুন জুতো বানানোর জন্য নতুন চামড়াও সে কিনতে পারে না অবশিষ্ট একটাই চামড়ার টুকরো পড়ে থাকে তার দোকানে জুতো বানানোর জন্য এইটাই হয়তো আমার শেষ সুযোগ জুতো বানানোর আমি এই চামড়া দিয়ে সেরা জুতোটা বানাবো প্রতিদিনের মতো ও জুতো বানাতে বসে যা ও বহু বছর ধরে করে আসছে এবং খুবই সাবধানে চামড়া কাটা শুরু করে সন্ধে যখন নামে ওর চামড়া কাটার কাজ শেষ হয় এবং তারপরেই ও জুতো সেলাই করতে শুরু করে রাত হয়ে গেছিল ও জুতোটা টেবিলের ওপর রাখে আজকের মতো এতটাই থাক কাল আমি এই এক জোড়া জুতো শেষ করে ফেলব ও ওয়ার্কশপের দরজা বন্ধ করে আর বাড়ি চলে যায় পরের দিন ও সকাল সকাল দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সন্ধেবেলা দেখা হবে আজ হলো আমার ওয়ার্কশপের শেষ দিন শেষ হয়ে যাবে। তুমি এত চিন্তা না দেখবে তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে কখনো হতাশ হবে না ওই মুচি জানতো তার স্ত্রীর এই সব কথায় কোনো কাজ হবে না ও স্ত্রী দিকে তাকিয়ে হাসে এবং কাজে বেরিয়ে যায় ও যখন ওয়ার্কশপের দরজা খোলে তখন অবিশ্বাস্য একটা জিনিস দেখে টেবিলের রাখা ছিল সুন্দর রঙের নকশা করা জুতো ঠিক যেখানে ও গতকাল অসম্পূর্ণ রেখে সেইখানে এটা কি করে সম্ভব যাই হোক সময় নষ্ট করে লাভ নেই আমাকে এই সুন্দর জুতোটা বাজারে বিক্রি করতে হবে ও তাড়াতাড়ি বাজারে যায় এবং জুতোটা বিক্রি করে যে টাকাও পায় তা দিয়ে নতুন চামড়া কিনে নেয় বাকি দিনটা ও ওয়ার্কশপে কাটায় নতুন চামড়া কেটে আরও জুতো বানানোর কাজ নিয়ে দিনের শেষে ও অসম্পূর্ণ জুতোগুলো টেবিলের ওপর রাখে এবং বাড়ি চলে যায় রাতে খাবার টেবিলে ও সব ঘটনা স্ত্রীকে খুলে বলে আমি বলেছিলাম না তোমাকে হাল ছেড়ো না তুমি খুবই পরিশ্রমী একজন মানুষ টুকরো কেটে রেখে গেছিল এটা তো আশ্চর্য ব্যাপার এত বছর আমি এত পরিশ্রম করার পরও খুব অল্প টাকাই আয় করতে পেরেছি আর কিছুতেই কিছু হয়নি মনে হচ্ছে কেউ আমায় সাহায্য করছে আরেকবার ও তাড়াতাড়ি বাজারে যায় এবং আরো চামড়া কিনে আনে খুব সাবধানে জুতো কাটে আর হরিনের চামড়ার জুতো বিভিন্ন রঙের ও কি সুন্দর সুন্দর জুতো অচেনা কেউ আমায় সাহায্য করছে শত মনে কয়েক সপ্তাহ চলে প্রতিদিন সকালবেলা ওই মুচি দোকানে এসে দেখে নতুন জুতো তার টেবিলে সাজানো আছে কয়েকদিনের মধ্যে গ্রামে ওর খুব নাম ডাক হয়ে যায় আর এই জুতো বিক্রির টাকা দিয়ে ও সুন্দর একটা বাড়ি বানায় দেখো আমাদের জীবনটা কিভাবে পাল্টে গেল শুধু সময়ের ব্যাপার বুঝেছো যাতে তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি কিন্তু ওরা যে সকাল হওয়ার আগেই চলে যায় ওদের সঙ্গে দেখা করব কি করে কাল? আমরা ওয়ার্কশপে লুকিয়ে থাকবোদের দেখার জন্য হ্যাঁ এইটা মন্দ বলনে তুমি আমারও জানানো উচিত পরের দিন যথারীতি ওই মুচি চলো কথা লুকিয়ে পড়ি হ্যাঁ আমরা ওই ছোট্ট ঘরে গিয়ে লুকিয়ে পড়ি চলো ওরা ছোট্ট একটা ঘরে লুকিয়ে যায় যা কাজ করা টেবিলের পেছনে ছিল এবং ওরা অপেক্ষা করতে থাকে মাঝরাতে ওই মুচি এবং তার স্ত্রী কারোর গলার আওয়াজ শুনতে পায় যারা গুনগুন শব্দে গান গাইছিল ওরা ঘর থেকে উঁকি দিয়ে বাইরে দেখে ওরা দেখতে পায় দুটো লিলিপুট মানুষ গায়ে পুরনো ছেঁড়া পোশাকে জানলা দিয়ে ভেতরে ঢুকছে ওরা এক লাফে টেবিলে এসে পড়ে ওরা হাওয়ায় ভেসে গান গাইছিল নাচছিল ওই মুচি এরকম হাসিখুশি মানুষ আর কোনো দিন দেখেনি নাজ গানের পর ওরা দুজনে টেবিলে জুতো বানানোর কাজে লেগে যায় ওরা জুতো মুচি এতে দুজনের জুতো বানানোর কায়দা দেখে অবাক হয়ে যায় অবশেষে আরেক জোড়া জুতো প্রস্তুত হয়ে যায় আর তারপর ওই দুই লিলিপুট জানলা দিয়ে লাভ দেয় আর উধাও হয়ে যায় ওরা তো দেখছি লিলিপুট পুরনো আর ছেড়া জামা পরেছিল আমরা ওদের ভালো জামা কাপড় দিতে পারি বাহ তুমি দারুণ কথা বলেছ আমি ওদেরকে নতুন জুতো বানিয়ে দেবো আমি ওদের সুন্দর গরম জামা বানিয়ে দেবো আর তার সঙ্গে মানানসই জামা এবং উলের তৈরি গরম প্যান্ট এই জুতো আর জামা জড়া পরলে ওদের দুজনকে খুব মিষ্টি দেখাবে আমি ওদেরকে পোশাকে দেখার অপেক্ষা করতে পারছি না আগামীকাল হলো বড়দিন আমরা আমাদের দোকানের জন্য সুন্দর করে সাজাবো আর ওরা দুজন ঠিক আগের মতোই একলাফে ঘরে প্রবেশ করে আর খুব আনন্দে নাচ করতে থাকে কিন্তু টেবিলের দিকে তাকিয়ে ওরা অবাক হয়ে যায় এই আমাদের আজকের কাজ কই কিন্তু ভাই দেখো এই জামা জুতো জোড়া নিশ্চয় এগুলো পরে দেখা যায় জামা আর জুতো জোড়া পরে নেয় আর ওগুলো একেবারে বসে যায় তোকে তো দারুণ হ্যান্ডসাম্পাচ্ছে তোকেও দারুণ দেখাচ্ছে আমার তো করছে চল তাহলে নাচ শুরো আবার ওরা নিজের তালে আনন্দে নাচতে শুরু করে ওই মুচি এবং তার স্ত্রী দেখে খুশি হয়ে যায় যে ওই ওদের জামা আর পছন্দ হয়েছে। লিলিপুটদের পরে ওই দুই লিলিপুট জানলা থেকে লাভ দিয়ে উধাও হয়ে যায় তখন ওই মুচি ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে সত্যি আমি খুব খুশি যে ওদের উপহার পছন্দ হয়েছে ঠিকই বলেছো এবার উৎসব পালন করার সময় চলো বাড়িতে যাই বড়দিনের সকালে ওই মুচি চামড়া কাটে এবং সেগুলো জন্য টেবিলের রেখে দিয়ে চলে যায়। কিন্তু লিলিপুটদের যখন ওয়ার্কশপে ফেরত আসে ও কোনো জুতো দেখতে পায় না ও বাড়িতে যায় স্ত্রীকে ব্যাপারটা জানাতে আমাদের লিলিপুট বন্ধুরা আর আসেনি দোকানে নতুন জুতো ছিল না ঠিক আছে ওরা আমাদের অনেক সাহায্য করেছে এবার তুমি আগের মতো আবার কাজ শুরু করো ঠিক বলেছো। আমি নিজেই আবার জুতো বানাবো আরও একবার ও কাজে নামে লিলিপুটদের ওর জীবনে আসার আগে ও যেমনটা করত সেইভাবেই কাজ করতে থাকে আর যেভাবে লিলিপুটরা জুতো বানাতো ও ঠিক সেইভাবেই সুন্দর সুন্দর জুতো বানাতে থাকে